বিস্মিল্ল নির দয়ামায় নামেফ্ল অলিফ্ল রোম পরাজিত হইয়াছে নিকটবর্তী অঞ্চলে কিন্তু উহারা উহাদের এই পরাজয়ের পর শীঘ্রই বিজয়ী হইবে কয়েক বছরের মধ্যেই পূর্বের ও পরের ফসলা আল্লাহরি আর সেই দিন মুমিনগণ হর্ষৎফুল্ল হইবে বিনাস আল্লাহর সাহায্যে তিনি যা কি ইচ্ছা সাহায্য করেন এবং তিনি পরাক্রমশালী পরম দয়ালু আদাল ইহা আল্লা প্রতি আল্লাহ তাহার প্রতিশ্রুতি ব্যতিক্রম করেন না কিন্তু অধিকাংশ লোক জানে না উহারা পার্থিবের বাহ্য দিক সম্বন্ধে অবগত আর না। আল্লাহ আকাশমণ্ডলী পৃথিবী ও উহাদের অন্তর্বর্তী সমস্ত কিছু সৃষ্টি করিয়াছেন যথাযথ ভাবে এবং এক নির্দিষ্ট কালের জন্য কিন্তু মানুষের মধ্যে অনেকেই তাহাদের প্রতিপালকের সাক্ষাতে অবিশ্বাসী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 وَجَاءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَيِّنَاتِ فَمَا كَانَ اللَّهُ لِيَظْلِمَهُمْ فَمَا كَانَ اللَّهُ لِيَظْلِمَهُمْ وَلَاكِنْ كَانُوا أَنفُسَهُمْ يَظْلِمُونَ وَالَكِي پرثِبِتَ بْرَمَنْ كَوْرَيْنَا تَعَوِلِي دَكِي تَوْ جَيْ وَا در پُورْبَبَرْتِ در پُرِنَمْ كِرُوْبَوْي শক্তিতে তাহারা ছিল ইহাদের অপেক্ষা প্রবল তাহারা জমি চাষ করিত তাহারা উহা আবাদ করিত ইহাদের আবাদ করা অপেক্ষা অধিক তাহাদের নিকট আসিয়াছিল তাহাদের রাসুলগঞ্জ নিদর্শন সহ বস্তুত আল্লাহ এমন নন যে উহাদের প্রতি জুলুম করেন উহারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করিয়াছিল অতঃপর যারা মন্দ কর্ম করিয়াছিল তাদের পরিণাম হইযাচ্ছে মন্দ कारण तहारा आल्ला आयात अस्वीकार करद्रूप कर आदि सृष्टिर सूचना करें अतपर तूर पुनराबृ कर तुमरा तहारे निकट प्रत्या हो যেদিন কিয়ামত হইবে সেই দিন অপরাধীরা হতাশ হইয়া وَكَانُوا بِشُرَكَائِهِمْ كَافِرِينَ উহাদের দেব দেবীগুলি উহাদের জন্য সুপারিশকারী হইবে না এবং উহারা উহাদের দেব দেবীগুলিকে প্রত্যাখ্যান করিবে যেদিন কিয়ামত হইবে সেদিন মানুষ বিভক্ত হইয়া পড়বে অতএব যারা ইমান ও সৎকর্ম করিয়াছে তাহারা জান্নাতে থাকিবে এবং আমার নিদর্শনাবলি সাক্ষাৎ করিয়াছে সুতরাং তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সন্ধ্যায় ও প্রভাতে وله الحمد في السماوات والارض وعشيا وحينا تظهرون एवं अपरान्ने ओ जोहरर समय आर आकाश मंडलियो पृथ्वीते सकल प्रशंसा तो ताहरी यخرج الحي من الميت ويخرج الميت من الحي الأرض بعد موتها তিনি মৃত্যু হইতে এবং তিনি জীবন্ত হইতে মৃতের আবির্ভাব ঘটান এবং ভূমিকে পুনজ্জীবিত করেন উহার মৃত্যুর পর এইভাবেই তোমরা উত্থিত হইবে তাহার নিদর্শনাবলীর মধ্যে রইয়াছে যে তিনি তোমাদেরকে মৃত্তিকা হইতে সৃষ্টি করিয়াছেন তারপর এখন তোমরা মানুষ সর্বত্র ছড়াইয়া পড়িতেছ তি অলকল কুন্ুি খুম জলিতসু ইলজালুমত ইন্দিদি কল অলকি ফ তাহার নিদর্শনা বলে মধ্যে রইয়াছে যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্যে তোমাদের সঙ্গীদের উহাদের পাও এবং তোমাদের মধ্যে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য ইহাতে অবশ্যই বহু নিদর্শন রইয়াছে আর তাহার নির্দেশনাবলীর মধ্যে রইয়াছে আকাশ মন্ডলী ও পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য ইহাতে জ্ঞানীদের জন্য অবশ্যই বহু নিদর্শন রইয়াছে وَمِنْ آيَاتِهِ مَنَامُكُمْ بِاللَّيْلِ وَالنَّهَارِ وَابْتِغَاؤُكُمْ مِن فَضْلِهِ إِنَّ فِي ذَالِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَسْمَعُونَ وَاللَّا تَهَرْ نِدَرْشَنَا بُولِهِر مُدْدِرْ وَيَاَچْهِرَ رَاتْرِي تِي او دِبَا بھاگِ এবং তোমাদের অন্বেষণ তাহার অনুগ্রহ হইতে ইয়াতে অবশ্যই বহু নিদর্শন শ্রবণকারী সম্প্রদায়ের জন্য আর তাহার নিদ্দর্শনাবলীর মধ্যে রয়েছে। তিনি তোমাদেরকে প্রদর্শন করেন বিদ্যুৎ ভয় ও ভরসা সঞ্চারক রূপে এবং আকাশ হইতে বাড়ি বর্ষণ করেন ও তদ্দ্বারা ভূমিকে পুনর্জীবিত করেন উহার মৃত্যুর পর ইহাতে অবশ্যই বহু নিদর্শন রইয়াছে বোধ সম্পন্ন সম্প্রদায়ের জন্য এবং তার নিদর্শনাবলীর মধ্যে রইয়াছে যে তাহারই আদেশে আকাশ ও পৃথিবীর স্থিতি থাকে অতঃ্পর আল্লাহ যখন তোমাদেরকে মৃত্তিকে হইতে উঠিবার জন্য একবার আহ্বান করিবেন তখন তোমরা আকাশমণ্ডলী ও পৃথিবীতে যাহা কিছু আছে তাহা তাহারই সকলেই তাঁহার আজ্ঞাবহ তিনি সৃষ্টিকে অস্তিত্বে আনয়ন করেন অতঃপর তিনি ইহাকে সৃষ্টি করিবেন পুনর্বার ইহা তাহার জন্য অতি সহজ আকাশ মন্ডলীয় পৃথিবীতে সর্বোচ্চ মর্যাদা তাহারি এবং তিনি পরাক্রমশালী প্রজ্ঞা ময় বড় বেলমি খুম হলুমুকুমি শরক আফিম ফি হিস তুম ফি হিসু নহুম কুমুম আল্লাহ তোমাদের জন্য তোমাদের নিজেদের মধ্যে একটি পেশ তোমাদেরকে আমি যে রিজিক দৃষ্টান্তি তোমাদের অধিকারভুক্ত দাস দাসীগণের কেহ কি তাহাতে অংশীদার ফলে তোমরা কি এই ব্যাপারে সমান তোমরা কি উহাদেরকে সেই রূপ ভয় কর যে রূপ তোমরা পরস্পর পরস্পরকে ভয় করো এইভাবেই আমি বোধ সম্পন্ন লোকদের নিকট নিদর্শনা বলি বিবৃত করি বল সীমা লঙ্ঘনকারীরা অজ্ঞানতা বসত তাহাদের খেয়াল অনুসরণ করে সুতরাং আল্লাহ যাহাকে পথভ্রষ্ট করিয়াছেন কে করিবে আর তাহাদের কোনো সাহায্যকারী নাই তুমি একনিষ্ঠ হইয়া নিজকে দিনে প্রতিষ্ঠিত করো আল্লাহর প্রকৃতির অনুসরণ করো যে প্রকৃতি অনুযায়ী তিনি মানুষ সৃষ্টি করিয়াছেন আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নাই ইহাই সরল দিন কিন্তু অধিকাংশ মানুষ জানে না বিশুদ্ধ চিত্তে তাহার অভিমুখী হইয়া তাকে ভয় করো সালাত অন্তর্ভুক্ত হইও না মুসিকদের মিনল্লীন হুম যারা নিজেদের দিনে মতভেদ সৃষ্টি করিয়াছে এবং বিভিন্ন দলে বিভক্ত হইয়াছে প্রত্যেক দলই নিজ নিজ মতভেদ লইয়া উৎফুল্ল ইন্ মানুষকে যখন দুঃখ দৈন্য স্পর্শ করে তখন উহারা বিশুদ্ধ চিত্তে উহাদের প্রতিপালককে ডাকে অতঃপর তিনি যখন উহাদেরকে সিয় অনুগ্রহ আস্বাদন করান তখন উহাদের একদল উহাদের প্রতিপালকের শরিক করিয়া থাকে ফলে উহাদেরকে আমি যাহা দিয়াছি তা উহারা অস্বীকার করে সুতরাং ভোগ করিয়া লও শীঘ্রই তোমরা জানিতে পারিবে আমি কি উহাদের নিকট এমন কোন দলিল অবতীর্ণ করিয়াছি যাহা উহাদেরকে শরিক করিতে বলে ও ইদু وَإِن تُصِبْهُمْ سَيِّئَةٌ بِمَا قَدَّمَتْ أَيْدِيهِمْ إِذَا هُمْ يَقْنَطُونَ आम्ही যখন মানুষের অনুগ্রহের আশ্বাস দেই উহারা তাতে উতফুল্ল হয় এবং উাদের কৃতকর্মের ফলে الله يبسط الرزق لمن يشاء ويقدر ان في ذلك لايات لقوم يؤمنون ورকি লক্ষ্য করেন না আল্লাহ যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন এবং সীমিত করেন ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়েছে মুমিন সম্প্রদায়ের জন্য অতএব আত্মীয়কে দিবে তাহার হক এবং অভাবগ্রস্ত ও মুসাফির যাহারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে তাহাদের জন্য ইহা শ্রেয় এবং তাহারাই সফল কামিফিফর ওমা তুমি মানুষের ধনে বৃদ্ধি পাইবে বলিয়া তোমরা যে সুদ দিয়া থাকো আল্লাহর দৃষ্টিতে তাহা ধন সম্পদ বৃদ্ধি করে না কিন্তু আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যে জাকাত তোমরা দিয়া থাকো তাহাই বৃদ্ধি পায় উহারাই সমৃদ্ধিশালী কক নজ ককুম সুম ময়ুমিত হল মিলুমি জালি কুম শ তিনি তোমাদের মৃত্যু ঘটাইবেন ও পরে তোমাদেরকে জীবিত করিবেন তোমাদের দেব দেবীগুলির এমন কেহ আছে কি যে এ সমস্ত কোনো কিছু করিতে পারে উহারা যাদেরকে শরিক করে আল্লাহ উহা হইতে পবিত্র মহান মানুষের কৃতকর্মের দরুন স্থলে ও সমুদ্রে বিপর্যয় ছড়াইয়া পড়ে যার ফলে উহাদেরকে উহাদের কোনো কোনো কর্মের শাস্তি তিনি আস্বাদন করান যাহাতে উহারা ফিরিয়া আসে বলো তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো এবং দেখো তোমাদের পূর্ববর্তীদের পরিণাম কি হইয়াছে উহাদের অধিকাংশই ছিল মুশ্রী فَأَقِمْ وَجْهَكَ لِلدِّينِ الْقَيِّمِ مِن قَبْلِ أَن يَأْتِيَ يَوْمٌ لَّا مَرَدَّ لَهُ مِنَ اللَّهِ يَوْمَئِذٍ يَصْدَعُونَ تُمِ شَرُل দ্বীনে নিজকে প্রতিষ্ঠিত করো আল্লাহর পক্ষ হইতে যে দিবস শনিবার যে তা উপস্থিত যে প্রাপ যারা সৎকর্ম করে তারা নিজেদের জন্যই রচনা করে সুখ সজ্জা কারণ যাহারা ইমান করেন তিনি কাফিরদেরকে পছন্দ করেন না তাহার নির্দেশনা বল একটি যে তিনি বায়ু প্রেরণ করেন সুসংবাদ দিবার জন্য এবং তোমাদেরকে তার অনুগ্রহ আস্বাদন করাইবার জন্য এবং যাতে তাহার নির্দেশে সন্ধান করিতে পারো ও তাহার আমি তো তোমার পূর্বে রাসুলগঞ্জকে প্রেরণ করিয়াছিলাম তাহাদের নিজ নিজ সম্প্রদায়ের নিকট তাহারা উহাদের নিকট সুস্পষ্ট নিদর্শন লইয়া আসিয়াছিল অতঃপর আমি অপরাধীদেরকে শাস্তি দিয়াছিলাম মুমিনদেরকে সাহায্য করা আমার দায়িত্ব اللهَّهُ الذي يُرْْسِل الل حَفَةُ ثير سَحابًا فَيَبن صُطُهُ فيِي السَّماء فَيَبَنْ صُطُهُ في السمائِكَي فَيَشَاء وَيَجَعَُهُ كِسَفَ فَتَرَ الْ وَدَق يَخررجُ مِنْ خلالِلَالِ আল্লাহ তিনি বায়ু প্রেরণ করেন ফলে ইহা মেঘ মালাকে সঞ্চালিত করে অতঃপর তিনি ইহাকে যেমন ইচ্ছা আকাশে ছড়াইয়া দেন পরে ইহাকে খণ্ড বিখণ্ড করেন এবং তুমি দেখিতে পাও উহা হইতে নির্গত হয় বাড়ি ধারা অতপর যখন তিনি তাঁহার বান্দাদের মধ্যে যাদের নিকট ইচ্ছা ইহা পৌঁছাইয়া দেন তখন উহারা হয় আলাইহিম হর্ষৎফুল্লিং যদিও ইতিপূর্বে উহাদের প্রতি বৃষ্টি বর্ষণের আগে উহারা নিরাশ ছিল আল্লাহর অনুগ্রহ ফল সম্বন্ধে চিন্তা করো। কিভাবে তিনি ভূমিকে জীবিত করেন উহার মৃত্যুর পর এইভাবেই আল্লাহ মৃতকে জীবিত করেন কারণ তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান আর আমি যদি এমন বায়ু প্রেরণ করি যাহার ফলে উহারা দেখে শস্য পিৎ বর্ণ ধারণ করিয়াছে তখন তো উহারা অকৃতজ্ঞ হইয়া পড়ে শুনাইতে পারি তো মৃতকে কেউ পারিবে না আহ্বান শুনাইতে যখন উহরা মুখ ফিরাইয়া চলিয়া যায় বল আর তুমি অন্ধকেও পথে আনিতে পারিবে না পথ পথভ্রষ্টতা হইতে যারা আমার নির্দেশনা বলিতে বিশ্বাস করে শুধু তাহাদেরকেই তুমি শোনাইতে পারবে কারণ তাহারা আত্মসমর্পণকারী اللَّهُ الذي خَلَقَكُم مِّن ضَعْفٍ ثُمَّ جَعَلَ مِن بَعْدِ ضَعْفٍ قُوَّةً ثُمَّ جَعَلَ مِن بَعْدِ قُوَّةٍ ضَعْفًا وَشَيْبَةً يَخْلُقُ مَا يَشَاءُ وهو العليم القدير الله তুমি তোমাকে সৃষ্টি করেন দুর্বল অবস্থায় দুর্বলতার পর তুমি দেন শক্তি শক্তির পর আবাদ দেন দুর্বলতা ও বার্থক তুমি যা ইচ্ছা সৃষ্টি করেন এবং তিনিই সর্বজ্ঞ সর্বশক্তিমান ويوم تقوم الساعه يقسم المجرمون ما لبثوا غير ساعه كذلك كانوا يؤفكون جزين القيامت হইবে সেদিন অপরাধীরা শপথ করিয়া বলিবে যে তারা মুহূর্তকালের বেশি অবস্থান করে নাই এইভাবেই তারা সত্যপ্রষ্ঠ হইতো وقال الذين اوتوا العلم والايمان لقد لبستم في كتاب الله إلى يوم البعث কিন্তু যাদেরকে জ্ঞান ও ইমান দেওয়া হইয়াছে তাহারা বলিবে তোমরা তো আল্লাহর বিধানে পুনরুত্থান দিবস পর্যন্ত অবস্থান করিয়াছ ইয়াই তো পুনরুত্থান দিবস কিন্তু তোমরা না। فَيَوْمَئِذٍ لا يَنفَعُ الَّذِينَ ظَلَمُوا مَعْذِرَتُهُمْ وَلا هُمْ يُسْتَعْتَبُونَ شهد الشمالঙ্গন কারিদের উজর আপত্তি উাদের কাছে আসবে না এবং উাদেরকে আল্লাহর সন্তুষ্টি লাভের সুযোগও দেওয়া হইবে না وَلَقَدْ مَرَبْنَا لِلنَّاسِ فِي هَذَا الْقُرْآنِ مِنْ كُلِّ مَثَلٍ আমি তো মানুষের জন্য এই কুরাণে সর্বপ্রকার দৃষ্টান্ত দিয়েছি। তুমি যদি উহাদের নিকট কোন নিদর্শন উপস্থিত করো কাফিরা অবশ্যই বলবে তোমরা তো মিথ্যাশ্রয়ী যাদের জ্ঞান নাই আল্লাহ এইভাবে তাহাদের হৃদয় মোহর করিয়া দেন অতএব धर्ज धारण करो निश्चय आल्लाश्रुति सत्य जा दृढ़ विश्वास नये जान तुम्हें विचलित करते न